السلام عليكم ورحمه الله الحمد الله وحده والصلاه والسلام على من بعده اعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على اهلها সম্মানিত দর্শক মণ্ডলী প্রশংসা শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসুলের উপর সাল্ল আলাইসালাম কি এমন পথ অবলম্বন করলে পরিবারকে জাহান নাম থেকে রক্ষা করা যেতে পারে আমরা তার বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছি আরেকটি আলোচনা আমরা গুরুত্বপূর্ণ পেশ করতে যাচ্ছি সালাম সালাম আল্লাহকে সন্তুষ্ট করার একটা মাধ্যম যারা পরস্পরে সালাম বিনিময় করে তাদের জিম্মেদারি আল্লাহর হাতে থাকে আল্লাহর নবী বলছেন যে তিন শ্রেণীর মানুষের জিম্মেদারি আল্লাহর উপরে আছে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যে ব্যক্তি যে জন্য বের হয়েছে তার জিম্মেদারি আল্লাহর হাতে রয়েছে আর এক ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি বাড়ি থেকে বের হয়েছে সলাত আদায়ের জন্য অজু করে যে ব্যক্তি আদায়ের জন্য বাড়ি থেকে বের হয়েছে সে ব্যক্তি আল্লাহর জিম্মেদারিতে রয়েছে আর এক ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি বাড়িতে সালামের মাধ্যমে প্রবেশ করল সে আল্লাহর জিম্মেদারিতে থাকলো মারা গেলে জান্নাত আর যতক্ষণ বেঁচে আছে তার রক্ষক আল্লাহ তাহলে একটা পরিবার জাহান্নাম থেকে বাঁচতে পারে ওই সময় যখনই ওই পরিবারের সালাম বিনিময় চালু আছে স্ত্রী সালাম দেয় স্বামীকে স্বামী সালাম দেয় স্ত্রীকে ছেলে সালাম দেয় পিতাকে পিতা সালাম দেয় ছেলেকে মায়ে সালাম দেয় মেয়েকে মেয়ে সালাম দেয় মাকে পরস্পরের সবাই সবাকেই সালাম দেয় তখন সবাই आल्लाह तलार एक विशेष निपत्तरापारे एकान जरूरी मर्मे आल्ला गैरा बइुते तुम्हरा तुम्हारे बाड़ी छाड़ा अन्न बाड़ीते सरसि प्रवेश करो ना जत तुम्हारा अनुमति ना नहीं अनुमति हम सालाम অবশ্যই অবশ্যই একটা বাড়িতে গিয়ে তিনবার সালাম প্রদান করতে হবে প্রথমবারে সালাম দিয়ে অপেক্ষা করতে হবে কেউ সাড়া দিল কিনা দ্বিতীয়বারে সালাম দিয়ে অপেক্ষা করতে হবে কেউ সাড়া দিচ্ছে কিনা তৃতীয়বারে সালাম দিয়ে কেউ যদি সাড়া না দেয় তাহলে ফিরে আসতে হবে এটাই বাড়িতে প্রবেশের নিয়ম যেসব বাড়ির বাহির দরজা নেই ঘেরা নাই এমন বাড়ি ভিন্ন আর এমন বাড়ি তো এখন তৈরি হয়েছে সালাম দেওয়ার কোনো সুযোগই নেই কোথায় সালাম দিবে বিভিন্ন ভাবে সেই বাড়িকে ঘেরা আছে বিভিন্ন জায়গাতে তালার স্তর রয়েছে যার কারণে কোনো মানুষ বাড়িতে গিয়ে সালাম দেওয়ার সুযোগ করতে পারে না আর সুযোগ করার স্থানে আছে কলিং বেল যেখানে একটা বাজনা আছে সম্মানিত দর্শক মন্ডলী বাড়িতে সালাম দিয়েই প্রবেশের অনুমতি নিতে হবে অন্য কোনো বিকল্প অনুমতি নেই এ এবপারে একটা জোরালো গুরুত্বপূর্ণ তথ্যবহল বোখারি মুসলিমের আদিস আছে একজন সাহাবি উমার বাড়িতে এসে সালাম দিলেন একবার দুইবার, তিনবার সালাম দিয়ে কেউ বাড়ি থেকে সাড়া দিল না তখন এই ব্যক্তি ফিরে চলে যাচ্ছে উমার তাকে ডেকে পাঠালেন উমার ডেকে পাঠিয়ে বললেন তুমি সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করলে না কেন কি কারণ তো লোকটি বলল আল্লাহর নবী বলেছেন কোন বাড়িতে তিনবার সালাম দেওয়ার পরে কেউ যদি বাড়ি থেকে সাড়া না দেয় তাহলে ফিরে যেতে হবে এ কারণেই আমি ফিরে যাচ্ছি উমার রাজি আল্লাহ বললেন ঠিক আছে তুমি এই কথার পিছনে সাক্ষী পেশ করো আমরা সালামের আলোচনাতে এখানে আর একটা কথা গুরুত্বপূর্ণ বুঝে নিতে পারি যে আল্লাহর রাসুলের কথা এমনিতেই প্রচার করা যাবে না চূড়ান্তভাবে যদি না জানি তাহলে সেটা পরকাল হারিয়ে যাওয়ার একটা মাধ্যম হবে দেখুন উমার রাজি আল্লাহ তালা একজন বিশিষ্ট সাহাবির কথা গ্রহণ করছেন না বলছেন যে সাক্ষী লাগবে তুমি যাও সাক্ষী নিয়ে আস আল্লাহ রসলে কথা বলেছেন কিনা যে তিনবার সালাম দিয়ে কে যদি সাড়া না দেয় তাহলে বাড়ি থেকে ফিরে যেতে হবে বিষয়টি এমন কিনা সাহাবি চলে গেলেন আর একজন সাহাবিকে ডেকে নিয়ে আসলেন ডেকে নিয়ে এসে প্রমাণ পেশ করলেন ওই সাহাবি বললেন উমার জি আল্লাহনবী এইরূপী বলেছেন যে একটা বাড়িতে প্রবেশের জন্য তিনবার সালাম দিতে হবে কেউ যদি সাড়া না দেয় তাহলে সে বাড়িতে প্রবেশ করা যাবে না ফিরে যেতে হবে এ আল্লাহ আল্লাহতলা বলছেন যে তুমি কোনো বাড়িতে তিনবার সালাম দিয়ে অনুমতি নিয়ে প্রবেশ করো অনুমতি ছাড়া প্রবেশ করো না এটা আল্লাহতালার আদেশ অবশ্য আমরা নিজের বাড়িতে সালাম দিয়ে ভিতরে চলে যেতে পারি সালাম দেওয়াটাই হচ্ছে অনুমতি সালাম যদি দি? তাহলে বাড়ির সবাই নিরাপদে থাকবে রাসুলস আল্লাহ স্মরণ করল না অর্থাৎ সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করল না তখন ইবল সব শয়তানকে বলে যে লাকুম এই বাড়িতে তোমাদের থাকার জায়গা রয়েছে সম্মানিত দর্শক মন্ডলী সালাম দিয়ে বাড়িতে প্রবেশ না করলে যে তোমরা তখন ইবলিস বলে যে এখন এই বাড়িতে তোমরা থাকো আর এই বাড়িতে খাও আশা লাখিত আসা তোমাদের এই বাড়িতে থাকার ব্যবস্থা রয়েছে আর খাওয়ার ব্যবস্থা রয়েছে আমরা খুব গুরুত্ব সহকারে মনোযোগ সহকারে শুনি একটা পরিবারের জন্য কত গুরুত্বপূর্ণ বিষয় একটা পরিবারের একজন ছেলে বা একজন মেয়ে বা তার স্বামী বা তার স্ত্রী বাড়িতে প্রবেশ করলো সালাম দিল না তখন ইবলিশ বলে যে তুমি এই বাড়িতে থাকো যখন খেতে বসে বিসমিল্লা বললো না তখন ইবলিশ বলে যে তোমরা এই বাড়িতে থাকো আর খাও আল্লাহ রসুল বলছেন এ যা দেখালা আহ দক্ষ ও দেখার ইলেন দুদ খুলেই বাড়িতে প্রবেশ করলো প্রবেশের সময় আল্লাহকে স্মরণ করলো তখন বলে যে এই বাড়িতে তোমাদের থাকার জায়গা নেই খেতে বসে যখন বিসমিল্লা বলে তখন বলে এই বাড়িতে তোমাদের খাওয়ারও ব্যবস্থা নেই দর্শক মন্ডলী হাদিস বোখারি মুসলিমের আমরা কি বিষয়টি বুঝাতে পারলাম আপনি যদি সালাম দিয়ে বাড়িতে প্রবেশ না করেন তাহলে সতেন থাকছে আর যদি বিসমিল্লা বলে না খান তাহলে শয়তান খাচ্ছে থাকা এবং খাওয়ার ব্যবস্থা হয়ে গেল সালাম একটি গুরুত্বপূর্ণ বিষয় আনাস বলেন রসুল সাল আলী বলেছেন তোমরা পরস্পরে সালাম বিনিময় করো তোমরা নিরাপদে থাকবে আমরা যদি পরস্পরে পরস্পরকে সালাম দিই তাহলে সবাই আল্লাহ তালার একটা নিরাপত্তার মধ্যে চলে গেলাম বাড়িতে এবং বাইরে বারাইবিনে আজেম রাজিয়াল বলেন রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন তোমরা পরস্পরের সালাম বিনিময় করো তোমাদের মান মর্যাদা বেশি হয়ে যাবে আমরা বুঝতে পারছি যে সালাম দিলে পরস্পরের মান মর্যাদা বেশি হয়ে যায় একজন আর একজনকে শ্রদ্ধা করে একজন আর শ্রদ্ধার দৃষ্টিতে দেখে মূল্যায়ন করে এইজন্য আল্লাহর নবী বলছেন যে তোমরা পরস্পরে সালাম বিনিময় করো তোমাদের মান মর্যাদা বেশি হয়ে যাবে আল্লাহর নবী বলছেন যে আমার নিকটে সবচেয়ে প্রিয় মানুষ সেই মানুষ যে মানুষ আগে সালাম প্রদান করে ওই মানুষই আল্লাহ তালার নিকটে সবচেয়ে প্রিয় যে মানুষ আগে সালাম প্রদান করে আবহাওয়ার বলছেন যে ওই ব্যক্তি অহংকার থেকে মুক্ত ওই ব্যক্তি জাহান নাম থেকে মুক্ত যে ব্যক্তি প্রথমে সালাম বিনিময় করে যে ব্যক্তি প্রথমে সালাম দেয় তার ভিতরে অহংকার নেই এটাই তার প্রমাণ যে ব্যক্তি প্রথমে সালাম দেয় সেই ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করতে পারে এটাই তার আগে সালাম দেওয়ার প্রমাণ আবু হর রাজি আল্লাহতাল বলছেন আল্লাহর নবী এক ব্যক্তিকে বললেন যে তোমার এই বাগানটা বিক্রি করো তো লোকটি বলল যে বাগান বিক্রি করব না তা আল্লাহর নবী বললেন যে তুমি এই বাগানটি আমাকে দান করে দাও তো লোকটি বলল যে এই বাগান দান করব না আল্লাহর নবী বললেন যে তুমি এই বাগানটি দিয়ে দাও এর বিনিময়ে তোমাকে একটা জান্নাত দেওয়া হবে এর পরেও লোকটি বাগান দিতে চাইল না তখন আল্লাহ রসুল বলছেন এই ব্যক্তির চেয়ে কৃপন কেউ নেই তবে সালাম যেই প্রদান করে না সেই হচ্ছে এই ব্যক্তির চেয়ে বেশি কৃপন সম্মানিত দর্শক মন্ডলী আমরা কি বুঝতে পেরেছি একজন ব্যক্তি দান করলো না রাসুলকে হেবা করল না রাসুলকে জান্নাতের বিনিময়ে নিতে চাইলো না সবচেয়ে বড় কৃপন আল্লাহ আমাদের কৃপণতা থেকে রক্ষা করুক আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি ইনশাল্লাহ বিরতির পরে এই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্যবল আলোচনা পেশ করবো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ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 धारण उदाहरण बुधवार प्रत दस टेब सम्प्रचार सकाल साढ़े आठ टेलेश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 घटना जार मध्य निहित आल्लर निर्देश শিক্ষণীয়মানকে শুদ্ধ করার জন্য বিন হুসেন মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম আর উপস্থাপনায়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 সম্মানিত দর্শক মন্ডলী আপনারা যে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য বসে আছেন এই আমরা আপনাদের সুক্রিয়া আদায় করি আল্লাহ এভাবে সারা বিশ্বে এই পৃষ্টিবির মাধ্যমে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য যারা বসে আছে তারা যেন কোনো প্রকার অন্যায় লিপ্ত না হয় এই সুযোগ তুমি তাদের দান করো আল্লাহ মাহমিন আনাসন বলেন রসুল সাল্লিসাল্লাম বলেছেন আফসু সালামা তাসলামু। তোমরা পরস্পরে সালাম বিনিময় করো তোমরা নিরাপদে থাকবে আমরা যদি পরস্পরে পরস্পরকে সালাম দিই তাহলে সবাই আল্লাহ আল্লাহতালার একটা নিরাপত্তার বন্ধে চলে গেলাম বাড়িতে এবং বাইরে বারাইবনে আজম রাজিয়াল বলেন রসুল সাল্লি আসাল্লাম বলেছেন তোমরা পরস্পরে সালাম বিনিময় করো তোমাদের মান মর্যাদা বেশি হয়ে যাবে আমরা বুঝতে পারছি যে সালাম দিলে পরস্পরের মান মর্যাদা বেশি হয়ে যায় সালাম বিনিময় করো তোমাদের মান মর্যাদা বেশি হয়ে যাবে বারাই ইবনা আজম রাজিয়াল বলেন রসুল সাল আলি বলেছেন আওলা বিন আছে। মান বাদা বি সালামে আল্লাহর নবী বলছেন যে আমার নিকটে সবচেয়ে প্রিয় মানুষ সেই মানুষ যে মানুষ আগে সালাম প্রদান করে ওই মানুষই আল্লাহ নিকটে সবচেয়ে যে মানুষ আগে সালাম প্রদান করে আবহাওয়ার তালাহ বলছেন যে ওই ব্যক্তি অহংকার থেকে মুক্ত ওই ব্যক্তি জাহান নাম থেকে মুক্ত प्रथम सालाम बनीमय्यक्ति प्रथम सालाम अहंकार नहीं प्रमाण जे व्यक्ति प्रथम सालाम केन्तुष्ट करते ही तार आगे सालाम प्रमाण आबुहर आल्ला नबी एक व्यक्ति के बोलें तुम्हारे बागान टाइम बिक्री कर तो लोकटी बागान बिक्री करब ना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 সেই হচ্ছে এই ব্যক্তির চেয়ে বেশি কৃপন সম্মানিত দর্শক মণ্ডলী আমরা কি বুঝতে পেরেছি একজন ব্যক্তি দান করলো না রাসুলকে হেবা করলো না রাসুলকে জান্নাতের বিনিময়ে নিতে চাইলো না তখন আল্লাহর নবী বললেন যে এর চেয়ে কৃপন কেউ নেই তবে এর চেয়ে কৃপন ওই ব্যক্তি যে ব্যক্তি সালাম দেয় না তাহলে সালাম যে ব্যক্তি দেয় না সে হচ্ছে সবচেয়ে বড় কৃপন রাসুল সাল্লা বলেছেন আসুআরে সবচেয়ে বদ চোর হচ্ছে যে ব্যক্তি সলাৎ চুরি করে বললেন মানুষ কি চুরি করতে পারে বললেন যে ব্যক্তি রুকু শীদের ঠিক মতো করে না সেই হচ্ছে সলাচ চোর সবচেয়ে অপারুগ নিষ্ক্রিয় ব্যক্তি নিঃস ব্যক্তি ওই যে ব্যক্তি দুয়াতে নিষ্ক্রিয় आल्लाहर का दुआ प्रार्थना करते समय अस्तक फिर लो अत एक कथा आल्लाक हुदाओ तो लाफाफागेना यह रूम दुआ बोलते से व्यक्ति हम सब चेस्क्रिय निस् सब चे बीपण हे व्यक्ति सालामे कृपन जे व्यक्ति सालाम दीते सब चे बड़ कृपन रसुल्लाह आलीसल्लम क्यों जी बीना सालाम तुम्हारे कथा तुम तो कथार प्रति उत्तर करो ना बीना साल कथा प्रयोजन कथा बोलार प्रारम्भे इमाम तिरमीजी हादीश टीके दुरबल तब नासिर आलवानी राहमहुल्ला हादिसर एक सूत्र पेश कर हादीस उल्लेख कर এ কারণেই এখানে আমরা পেশ করছি আল্লাহ রাসুল বলছেন যে কথা বলার পূর্বে সালাম প্রদান করতে হবে সালামের আগে কোনো কথা নেই যেমন ভাবে মানুষ বলছে যে ভালো থাকো এটা যেমন কুসংস্কার ভালো থাকো মান কি ভালো থাকো মানুষ কেউ নিজের নিজের পৃথিবীতে ভালো থাকতে পারে বলতে হবে আল্লাহ তোমাকে ভালো রাখু আর অবশ্যই ধন্যবাদের স্থানে খায়ের বলতে হবে আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুক তাছাড়া এগুলো সব কুসংস্কার চলছে বক্তব্য শেষে না পড়ে বলছে আল্লাহ হাফেজ চলবে না আল্লাহ হাফেজ চলবে না শুনুন ভালো আপনারা থাকুন এ কথা চলবে না প্রত্যেকটা জায়গাতে রাসুল সাল্লাহ আলি সাল্লামের পক্ষ থেকে দেওয়া বিধান রয়েছে সে বিধান পালন করতে হবে বাধ্যগত পালন করতে হবে এটা ঈশ্বরীয় রাসুল সালি সাল্লাম কথা বলার পূর্বে সালাম দিতেন বলেছেন যদি তোমাদের কোন মুসলিমের সাথে সাক্ষাৎ হয়েছে তারা পরস্পরে সালাম বিনিময় করেছে এরপরে দুইজন দুই দিকে চলে গেছে গাছে একটা আড় এবার আবার মুখোমুখি হয়েছে একটা পাথরের পরে একটা গাছের পরে একটা বাড়ির পরে যে কোনোভাবেই যদি দুই মিনিট এক মিনিট পরে আবার মুখোমুখি হয় তাহলে পরস্পরে সালাম বিনিময় করতে হবে এটাই শরীয় আমাদের একটু সরমবোধ হয় আমাদের একটা ইতস্তবোধ হয় যে এখনই সালাম দিলাম আবার কেমন করে সালাম দিব আমার পিতাকে এখনই সালাম দিলাম এক মিনিট আগে আবার এখন এক মিনিট পরে কেমন করে সালাম দিব আল্লাহ আমরা কেন সালাম দিতে পারব না তাহলে কি আমরা ওই নীতি গ্রহণ করছি যে নীতিতে বলা হয়েছে যে আপনি খাচ্ছেন এই আমি সালাম দিচ্ছি না মনে কিছু নিয়েন না আশ্চর্য একই কথা আপনি খাচ্ছেন তাতে কি আছে আরে আপনি খাচ্ছেন এজন্য আমি সালাম দিলাম না মনে কিছু নিয়ন্তেন না এতগুলি চলে দেখেন তো কয়টা বাক্য আপনি খাচ্ছেন মনে কিছু নিয়েন না আমি সালাম দিলাম না তিনটা বাক্য চলে খাওয়ার সমাতে আর আসসালাম আলাইকুম এটাই চলে না এ তো আশ্চর্য ধর্ম সালাম দেওয়া যায় না এরকম কোনো পৃথিবীতে জায়গায় নেই সালাম দেওয়া যায় না এরকম কোনো পৃথিবীতে পরিস্থিতি নেই আজান দিচ্ছে সালাম দেন কোরআন করছে সালাম দেন খেতে বসেছে সালাম দেন অজু করছে সালাম দেন সলাত করছে সালাম দেন পেশাব পায়খানায় বসেছে সালাম দেন যাকে আপনি মুসলমান মনে করছেন তাকে আপনি সালাম দিবেন যে কোনো মূল্যে দেওয়া যায় না বললেই সেটা হবে কুসংস্কার একটা নোংরা নীতি একটা অপছন্দ নীতি সালাম দেওয়ার বিষয়টি একেবারেই ঝামিলে মুক্ত তবে উত্তর দেওয়ার বিষয়টি তিন ধরনের সম্মানিত দর্শক মণ্ডলী কেউ যদি সলাাতের মধ্যে থাকে আর আমি যদি সালাম দিই তাহলে সলাতের মধ্যে উত্তর দিতে হবে এইভাবে আঙ্গুল উঠিয়ে দর্শক মণ্ডলী একটু আমাদের দিকে লক্ষ্য করুন যারা আপনারা যেখানে আলোচনাগুলি শুনছেন দেখুন যখন আপনি আদায় করছেন নামাজ পড়ছেন তখন যদি আপনাকে কেউ সালাম দেয় তাহলে আপনি উত্তর দিবেন আঙ্গুলটা উঠিয়ে। আমার দিকে আঙ্গুল উঠে আপনি সালাম দিবেন এটাই হচ্ছে সলাতের মধ্যে সালামের উত্তর সলাতের মধ্যে আপনি বলতে পাবেন না সালাম এটা বলা হবে না আরেকটা পরিস্থিতি আছে पेशा पायखाना अपनी बसे आलम दिलबा पायखाना अपनी बसे आलम दिए चले गलम गलम गेशा पायखान क्ज शेषे बोलें अलैक्म सालाम आनी ओलईकुम सालामना शरिय नीति आसल ल चलते है उत्तर विषय टी भिन्न भिन्न কয়েকটা জায়গাতে উত্তরের বিষয়টি আলাদা ভিন্নভাবে দেখেছে আমাদেরকে এই বিষয়ে খুব জোরালো পথ অবলম্বন করতে হবে এক জায়গায় যদি পাঁচজন সাতজন লোক থাকে সেখানে যদি ইহুদি খ্রিস্টান থাকে তাহলে আপনি বলবেন আসসালামু আলাইকুম সেখানে আসসালাম আলা মানি তাবা আলহদা এটা বলতে হবে না আসসালাম ও আলা মানি তাবা আলহুদা এটা হচ্ছে শুধুমাত্র অমুসলিমদের ব্যাপারে যখন পত্র লেখা হবে তখন বিশেষ করে কোনো ব্যক্তিকে লক্ষ্য করে যখন বলা হবে যেমন রাসুলসলাম হেরাক্লিয়াসকে লক্ষ্য করে বলেছিলেন তার কাছে যখন পত্র লিখেছিলেন তখন তিনি এটা বলেছিলেন এছাড়া আমরা এরকম একটা বৈঠকে সালাম দিলে আসসালাম ওয়ালাইকুম বলেই সালাম দেব আর তা সেখানে যারা মুসলিম আছে তারা বলবে ওয়ালাইকুম সালাম। সম্মানিত দর্শক মন্ডলী সালামের বিষয়ে আমরা খুব গুরুত্বপূর্ণ তথ্যবহল আলোচনা পেশ করছিলাম আমরা পরবর্তীতে এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করব। আমরা যা আলোচনা করলাম এইগুলি মেনে চলার জন্য আমরা আন্তরিকভাবে অনুরোধ করছি আমরা আল্লাহর নিকটে দোয়া রাখি আল্লাহ তুমি আমাদেরকে এভাবে সালাম বিনিময় করার তৌফিক দান করে এবং তুমি আমাদেরকে তোমার জিম্মায় নিয়ে নাও এ দাবি রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি শুভনাক আল্লাহ মবহমদেকা আশাহদুল্লা আস্ত আসসালকুমত সাথে থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফ আই আল্রায়ন ব্যাংক কোয়াড্রানোট আটচল্লিশ রোড বার্মিংহাম ইউকে পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য मा मानवतार समाधान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 णीय और बर्जन्य प्रति सोमवार मंगलवार रत साढ़े न पुन सम्प्रचार सकाल आठ टेषेटी बांगल्